প্রিয় দর্শক ও শ্রোতা বাইগোনা আগেকার আরেকটি সুন্নত পালনের নমুনা উল্লেখ করতে যাচ্ছে এ পর্যায়ে যার কথা উল্লেখ করবো তিনি তার হজরত আবদুল্লাহ ছিল যে এটাই সুন্নতি নিয়ম হ্যাঁ এবং তিনি কিন্তু এই ব্যাপারে জানতেন না যে আপনার দাফন করা পর্যন্ত থাকার মধ্যে সব রয়েছে এই ব্যাপারে কোন হাদিস জানতেন না তখন যখন তার কাছে হজরত আবুদিয়া হাদিস ঐতিহাসিক সেই কথায় আমরা উল্লেখ করার চেষ্টা করব হজরত আমরিবাস থেকে বর্ণিত তিনি বলেন যে তিনি একদা বসা ছিলেন আবদুল্লাহ রা তুমার পাশে فأنت تتحدث عن أنه يقول لك فأنت تتحدث عن أنه يقول لك وأنه يقول لك لا تسمع ما يقول لك ببهراء يا عبدالله بن عمر هل تسمع لك؟ ببهراء رضي الله تعالى يقول لك أنه سمع رسول الله يقول وكما يقول لك من خرج مع جنازت من بيتها وصل الله عليها ثم تبعها حتى تدفن তিনি শুনতে পেয়েছেন যে ব্যক্তি জানাজার সাথে বের হবে নিজের ঘর থেকে এবং জানাজার উপর নামাজ পড়বে হম অতঃপর তার পেছনে পিছনে গিয়ে তাকে দাফন করবে তখন তার দুই কে রাত মিলবে शुदू नामज पड़े फिर एस पिछले कबर पर्त जाए समपरिमा एक कथा सुनार पर हजरत देवी হম আপনার খাবকে সেটা হজরত আসার জন্য অপেক্ষা করছিলেন পাথর নাড়াচাড়া করছিলেন হাতের মধ্যে নিয়ে এবং সেই হজরত খাব্বাবের হ্যাঁ আশার ফেরত অপেক্ষা করছিলেন যখন তিনি ফেরত আসি বললেন যে হজরত আয়সা বলেছেন যে هذا قابل هريرة যে আবহাওয়ারা সত্য কথাই বলেছেন হ্যাঁ যে এতে কোনো সন্দেহ নেই হাত ছাড়া করে ফেললাম আফসোস করে এই বাণীটা তিনি উচ্চারণ করেছেন এটা ঐতিহাসিক একটা বাণী এই কথা শুনের পর নৌ তিনি বলেন যে এই কথা থেকে যে আপনার এবাদতের প্রতি কত উৎসাহী ছিলেন এবং কোন ছাড়া হলে যতই ছোট হোক না কেন কত যে ব্যক্ত হয়ে জানতে পেরেছি আশা করি এই ঘটনা শুনার পর আমরা সুন্নত মানার প্রতি আরো উৎসাহী হ্যাঁ এই ব্যাপারে আমরা আরও সযত্ন হব আল্লাহ আমাদেরকে তফিক দিন ওসাল আলহীন আহমদ ওয়ালি ওয়াসী